পৃথিবীতে কতু রহস্য জীবনে কতু রোমাঞ্চ আসছে সে আসছে च सीर आज चतुर्थ पार्ट मान प्रति रविवार पूर्ण होजार कथा जेदी के शुरू कर आगे मैं অনেকদিন পর এরকম একটা রহস্য ঘন নাটকীয় ব্যাপার হতে চলেছে শুনেই অসংখ্য মানুষ আমাকে বারবার বলেছে রহস্য রোমাঞ্চ সিরিজ করছো তা শরদেন্দু বন্দ্যোপাধ্যায় পড়বে তো বোমকেশকে আনবে তো আমার কেশ আকর্ষণ করে মানে চুলের মুঠি ধরে হয়তো বলেনি কিন্তু কানের কাছে এই গুঞ্জরণ চলেছে সমানে আমি মনে মনে ভাবছি ও বন্ধু আমার সাধ্য কি শরদেন্দু বন্দ্যোপাধ্যায় কি ব্যোমকেশকে তফাতে রেখে রহস্য নিয়ে ঘুরি শিহরণের রাজপথে কি হাঁটে মাঠে বাটে আসলে বাংলা সাহিত্যের রহস্যঘন ঘন রংবাহারি নকশী কাঁথায় সত্যান্বেষী ব্যোমকেশ নিয়ে যে ফোঁড় তুলেছেন তিনি যেভাবে অপরাধ জগৎকে এফোঁড় ওফোঁড় করেছেন রুদ্ধশ্বাস রূপ দিয়েছেন অজিতের অনিন্দ্য সুন্দর লেখনীতে সে তো চিরদিনের চিরকালের চির শাশ্বত হয়েই গেছে হ্যাঁ বোমকেশ বক্সি আজই সশরীরে হাজির হবেন আমাদের এই পর্বেই কিন্তু না তার আগে শুরুতেই অন্য রহস্য মানে রহস্য কাহিনী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কিন্তু বোমকেশ নয় ভাবতে পারছ শোনো তাহলে ডায়মন্ড হারবার লাইনে রেলে চড়লে ঘন্টাখানেকের মধ্যেই সেখানে পৌঁছনো যায় সকালবেলা প্রায় সাড়ে আটটার সময় সেখানে উপস্থিত হয়ে সুশান্ত দেখলো মামার বাড়িতে হৈ হৈ কাণ্ড বেঁধে গেছে মামা বেশ ভারিকি লোক বয়স হয়েছে কিন্তু তার মাথা একেবারে খারাপ হয়ে গেছে তিনি কখনো দু হাতে নিজের মাথা চুল ছিঁড়ছেন কখনো ভীষণ চিৎকার করে গা শুদ্ধ লোককে গালাগাল দিচ্ছেন ওদিকে বাড়ির ভেতরে মামিমা গলা ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন তার গলার আওয়াজ যদিও খুব উঁচুতে উঠছে তবু তিনি কী যে বলছেন তার এক বর্ণও বোঝা যাচ্ছে না মামা গ্রামের মধ্যে বেশ বর্ধিষ্ণু লোক তবু তার বাড়ি মাঠ কোঠার খড়ের চাল আসলে এই অঞ্চলে পাকা বাড়ির বড়ো একটা রেওয়াজই নেই चंडीमंडपे मामा के घर अनेक लोक बस सुशांत से मामा के प्रणाम करे की मामा? মামা মাতা থেকে এক মুঠো চুল ছেড়ে ফেলে বললেন কিন্তু কি হয়েছে কি নিধে কি নিধে নিধে সালা চোর ডাকাত বোম্বে দত্তদের বাড়ির শীত কেটে আড়াই বছর জেলে গিয়েছিল এবার তাকে ফাঁসি দিয়ে তবে আমি ছাড়ব আজকের গল্প শরেন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে সাপের হাঁচি মামার কাছে কোনো খবর পাওয়া যাবে না ভেবে সুশান্ত বাড়ির ভেতরে গেল সামনেই তার দশ বছরের মামাতো বোন কালিকে দেখে বললে কি হয়েছে রে কালী ও মা কালি হাউ হাউ করে কেঁদে ফেলে বলে ও দাদা অনেক প্রশ্ন করল কিন্তু ই এছাড়া আর কোনো কথাই বের করতে পারলে না তখন হতাশ হয়ে মামিমার কাছে গিয়ে বলল ও মামিমা তোমাদের কি হয়েছে আমাকে একটু বলবে কি মামিমার কান্না ততক্ষণ একটু থেমেছিল আর কি বলে সুশান্ত সুশান্তকে পাশের একটা ঘরে নিয়ে গিয়ে মামিমা বললেন ওই দেখ বাবা কাল রাত্রি চোরে শীত কেটে আমাদের সব গয়না কাটি চুরি করে দিয়ে গেছে বাবা সঙ্গে সঙ্গে কালি বলে আমার টাইরার সুশান্ত দেখল সত্যি সত্যি দেওয়ালে মাটি কেটে একটা গর্ত তৈরি করা হয়েছে বেশ বড় একটা গর্ত একটা জোয়ান লোক অনায়াসে তার ভেতর দিয়ে ঢুকতে পারে ঘরের জিনিসপত্র ঠিকই আছে কেবল যে বাক্সটার মধ্যে গয়না থাকতো তার ডালাটি ভাঙা ভেতর পুরো সাফ কিছুই নেই ঘর থেকে বেরিয়ে এসে গম্ভীর মুখে সুশান্ত দালানে বসলো মামিমা চোখ মুসতে মুসতেই তাকে মুড়ি আর নারকল দাঁড়ু এনে খেতে দিলেন খেতে খেতে সুশান্ত জিজ্ঞেস করলে আচ্ছা কখন তোরা জানতে পারলে গো অনেক রাত্রি বাবা হঠাৎ ঘুম বেগে শুনতে পেলুম পাশের ঘরে খুঁটখুট শব্দ হচ্ছে প্রথমটা ভাবলুম বুঝি ইঁদুর ধরবার জন্যে বেড়াল ঢুকেছে কিন্তু তারপরেই মনে হলো দরজায় তোর তালা লাগানো। বাবা কত টাকার গয়না ছিল তা ধর আমার আর কালির মিলিয়ে আড়াই হাজার হাজার টাকার তারপর ामा तो चेचे मेची लोक जड़ो कर लकर जेल दो जमी आबा कमी से चाषो करना किसकर्म करें खिड़कर पुक फेले बस बस माँ धरे अथच पक अभावना बाबा पुरुषरा बेलन तुमने बाबा आई पेह्लद के जिज्ञेस कर प्रेहल्ल बराबर संगे छो बाबा पेहल्ल ললে চোখ মুচতে মুছতে বেরিয়েল এমন ভাব যেন ঘুচ্ছিল জিজ্ঞেসে করলেছে ঠাকুর মশের তোরা রাত্রি গোলমাল কিসে নিধে ভয়ানক ধুতুর সকলেই জানে তাই তার কথায় কান্না দিয়ে বাড়ির চারিদিকে আরম্ভ করলে আদার বাদার ঘর দোর সমস্ত করে হলো কিন্তু কোথাও কোনো গয়না পাওয়া গেল না। বসে গেলুক ভুড়ুক করে আমার খেতে লাগল লাগলো ভারী শতান্ত তারপর কথা তখন আমাকে থানায় পাঠালেন দারুবাবুকে খবর দেওয়ার জন্য থানা তো এখান থেকে আড়াই কোষ পথ ভোর রাত্রিলে গিয়ে দালবাবুকে তুললা তিনি সব শুনে বলেছেন আজকে সকালে আসবেন সুশান্ত মুড়ি চিবোতে চিবোতে বসে শুনছিলো অনেকক্ষণ চুপ করে রইল তারপর জিজ্ঞেস করলো আচ্ছা মামিমা তোমাদের গয়না ছাড়া আর কিছু চুরি যায়নি মামিমা কেবল মাথা নাড়লেন श्चर् चुरी सोनार गयार चूरी करुच्छ लोहार खाचा चुरी कर बाहर गोलमान সুশান্ত শহরের ছেলে তাই পাড়া গায়ে দারাগা বাবুদের কিরকম খাতির তা সে জানতো না সেও তাড়াতাড়ি মুড়ি খাওয়া শেষ করে বাইরে গিয়ে হাজির হলো বাইরে চণ্ডী মণ্ডপে ফলাশের উপরে বসে দারাগবাবু তখন তামাক টানছেন। একজন কনস্টেবল আর গায়ে দুজন চৌকিদার নিচে একটু দূরে উবু হয়ে বসে আছে বলেই মনে হচ্ছে সে ছাড়া আর কেউ অতিই পারে না কারণ এই কল্লাটে আর যত সিঁধেল চোর আছে সব বেড়া আমি হাজতে পুরিছি নিধাটা পরিপক্ক को मिट मिट तो क्राम दीश, काल निधी के दुपुर रे, के देखी ये माँ हुजूर। अच्छा चलु निधिर घर खाना तल्लाश करी घर जख्छे खाना तल्लाश करा जोड़ा गाँव बी तोरई माल बाड़ीत তার চলুন শুনছ রহস্য রোমাঞ্চ নাইনটি ওয়ান পয়েন্ট নাইন ফ্রেন্স এফ এম এ बुद्धि खेल ठीक तो चूरी कर और किचु नए একসঙ্গে তার মধ্যে পুরে কোথাও লুকিয়ে রাখবে কিন্তু একটা লোহার খাঁচা কোথায় লুকিয়ে রাখলে কেউ দেখতে পাবে না নিধে হাজার বাড়িতে নিধে ছাড়া কেউ ছিল না দারুবাবু দরজায় ধাক্কা দিতে লাগলেন কথায় ছেলে এতক্ষণ হতো ভাগা কি করছে আবার আরম্ভ করেছিস শোন এবার পাক্কা দশটি বছর ঘানি টানতে হবে তা জানিস নিধে মিটমিট করে চেয়ে বললে কথা কি বলছেন বলুন তো আমি কিন্তু কিছুই জানিনা মা কালীর দ্বীপ তো আমি ঘরে দৌড় দিয়ে ঘুম ছিল গো দাদার ঘরে চলে গেলেন এখন হুজুর স্বয়ং এসেছেন বেশ আপনিও করুন খানা তল্লাশ করুন যদি আমার বাড়ি থেকে কিছু পাওয়া যায় তখন আমাকে কড়াকড় করে বেঁধে নিয়ে যাবেন খানা তল্লাশ করবো বলে তো এসেছিল দ্বারকবাবু ভেতরে ঢুকলেন মামা সুশান্ত আর দুজন সাক্ষী তার সঙ্গে সঙ্গে গেল কনস্টেবল দৌড় রইল পাহাড়ায় দ্বারোগোবাবু ভেতরে ঢুকে নিধের বাড়ির গোয়াল থেকে আরম্ভ করে রান্নাঘর পর্যন্ত আঁতি করে। করে তন্নতন্ন করে খুঁজতে আরম্ভ করলেন কিন্তু সুশান্তর তাতে মন উঠল না তার কেবলই মনে হতে লাগলো এখানে নেই এখানে নেই একটা ঘরে অনেক ভাঙাচোরা পুরনো জিনিস ডাকা ছিল সেই ঘরে ঢুকে সুশান্ত দেখলো। खिर खाचा पड़े रही बाशे खाँचा, खाँचा तुम्हार्त भवि मोटे खाचा रनर्थ खाचा चोरी करते गल कैपर विद्युत मत एक निमेषे समस्त बेपार बुझे निल सुशांत अरे कंचाचाते क्या चलो আবিষ্কারের উত্তেজনায় তার বুকের ভেতর ঢিপ ঢিপ করতে লাগলো কিন্তু সে কাউকে কিছু বললে না দারোগবাবু তখন মেধে একটা কোণ কোদাল দিয়ে খড়াচ্ছিলেন অন্যদিকে তার লক্ষ্য ছিল না সুশান্ত করল কি এই ফাঁকে চুপি চুপি খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গেল সামনেই খিড়কির পুকুর পুকুরটা ছোট্ট কিন্তু খুব গভীর কালো জল দেখেই বোঝা যায় জলের ধারে ধারে বাবলার ডাল ফেলা আছে যাতে চোরে জাল ফেলে মাছ চুরি করতে না পারে সুশান্ত দেখলো ঘাট থেকে ছিপ ফেলা রয়েছে ফাতনাটি পুকুরের প্রায় মাঝখানে উঁচু হয়ে আছে নেথর জলে ঢেউ নেই একটা মাছ ও ঘাই মারছে না এদিক ওদিক চেয়ে সুশান্ত টুক করে ছিপটা তুলে নিল ছিপের সুতোর ডগাটি এখানে বংশী থাকে হাতে তুলে নিয়ে বেশ ভালো করে দেখল তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল আবার সে ছিপটি যেমন ছিল তেমনি ভাবে রেখে আস্তে আস্তে ফিরে এলো। শতর দরজা দিয়ে বেরিয়ে এসে পেল্লাদকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললে দুটো বংশে জোগাড় করতে পারিস বাড়ি দাঁড়াও বাড়ি আছে তবে যা ছুট্ট যা চট করে নিয়ে পেল্লাদ চলে সুশান্ত বাড়ির ভেতর ফিরে গিয়ে দেখল দারোগবাবু হতাশ হয়ে দাওয়ার ওপর বসে পড়েছেন মামার মুখ একেবারে শুকিয়ে আমসি কেবল নিধের চোখ দিয়ে যেন একটা আনন্দের জ্যোতি বেরোচ্ছে আমি কিছু জানি না গো হুইয়ারু ওর কি করবেন চুপ করে রইলেন নিধের বিরুদ্ধে প্রমাণও তো কিছু নেই যে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন তখন সুশান্ত আস্তে আস্তে বলল আমি জানি নিধে চোরাই মাল কোথায় লুকিয়ে রেখেছে তুমি যে সবসময় পুকুরে বসে মাছ ধরো কি দিয়ে মাছ ধরো আগে ছিপ দিয়ে ধরি দাদা ঠাকুর ছিপ দিয়ে তোমার বড়শি থাকে তো নিধের মুখ সঙ্গে সঙ্গে এতটুকু হয়ে গেল তার চোখে কিরকম ভয়ের ছায়া ঘনিয়ে এলো করে থাকে থাকে এই সময় সুতো বাঁধা বড়শি এনে সুশান্তর হাতে দিতেই সে বলল দাঁড়া একটা মজা দেখবেন আসুন আমার সঙ্গে কিন্তু তার আগে নিধের আমের হাতে হাত কড়াটা পরিয়ে দিলে খুব ভালো হয় সুশান্তর কথাবার্তা শুনে সকলে অবাক হয়ে গিয়েছিল দারুগবাবু কনস্টেবলকে ডেকে সঙ্গে সঙ্গে নিধিরামকে দড়িয়ে দিয়ে বারবার হুকুম দিলেন তারপর সুশান্ত সকলকে নিয়ে খিড়কির ঘাটে গেল জল থেকে ছিপ তুলে নিয়ে সুশান্ত সকলকে দেখিয়ে বললে দেখুন নিধিরাম কেমন মজার মাছ ধরে ছিপ ফেলা কিন্তু বুড় নেই শুধু একটা রাঙ সকলে অবাক দারগোবাবু চোখ কপালে তুলে বললেন তাই তো সুশান্ত বললে নিধিরাম ভারী চালাক পাঁচে কেউ সন্দেহ করে তাই পুকুরে ছিপ ফেলে রেখে দিয়েছে ছোট্ট পুকুর তরাই যদি কিছু থাকে বড়শিতে আটকে উঠে আসবে কিন্তু ছিপে যে বড়শি নেই তা তো আর কেউ জানে না তাই সবাই ভাবে পুকুরে কিছু নেই থাকলে নিশ্চয়ই ছিপে উঠে আসত কি বলো নিধিরাম ঠিক না নিধিরাম নিপাক তার মুখে আর কথাটি নেই এবার দেখুন কি করে সত্যিকারের মাছ ধরতে হয় এই বলে বড়শি দুটো ছিপের সুতোয় বেঁধে জলে ফেললো সুশান্ত বর্ষী জলে তলিয়ে গেল তারপর টান মারতেই বর্ষে একটা ভারী জিনিস আটকাল সুশান্ত খুব সাবধানে সুতো ধরে টানতে টানতে বললে কিসে আটকেছে বলুন দেখি বুঝতে পারেননি তো খাঁচা কালির টিয়াবাকির পাখির খাঁচা পুঁটলি বেঁধে জলে ফেললে পাছে কাপড় পচে গিয়ে গয়নাগুলো হারিয়ে যায় তাই লোহার খাঁচার ব্যবস্থা কতদিনে পুকুর থেকে চোরাইমাল মাল তোলবার সুবিধা হবে তা তো নিধিরাম জানতো না सूतो थे टन टन टन सुशांत शेषे सत्यि सत्यी एक लोहार खाचा बंशी ले माँ छुट्टे गए खाचार मध्य हाथपुड़े भेतर सब जिन टागल मामीमा और कल समस्त गयना तारदे एक ता गयनाओ खोआ जाए মামা তো আটখানা হয়ে সুশান্তকে জড়িয়ে ধরে বললেন ভাগ নেই দেখতে হবে তো কথাই বলে না নরান দ্বারকোবাবু ও খুব খুশি হয়ে সুশান্ত পিঠ চাপড়ে বললেন খা ছেড়ে চৎকার ছেলে বেঁচে থাকো বাবা বড় হও শুনছো রহস্য রোমানো নাইনটি ওয়ান পয়েন্ট নাইন ফ্রেন্ডস এফ এম এ